ইবনুল সেরিন রহমতুল্লা আলাই হতে বর্ণিত তিনি বলেন আমি আবি দাফকে বললাম আমাদের নিকট নবী সাল্লা চুল রয়েছে যা আমরা আনাস রাজিয়াল তালাহনু নিকট হতে কিংবা আনাস রাজিয়াল্লাহ তালনু এর পরিবারের নিকট হতে পেয়েছি তিনি বললেন তার একটি চুল আমার নিকট থাকাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তা অর্জনের চেয়ে অধিক পছন্দের